মারাত্মক রোগ কি বলছি বেদাত বেদাতটা এমন কঠিন এক মারাত্মক রোগ এই বেদাত করলেও এই রোগে ধরলেও জাহান নামে যেতে হয় আল্লাহ রসুল সাল্লা উসলাম বলেন বেদাত আস্তে আস্তে আস্তে আস্তে জাহান্ন রাস্তা গুলো ক্লিয়ার করে এই জন্য নবী সালোচনা এটাকে একটু জায়গা আছে আমাদের এই বাম দিকে তো বা সামনের দিকে চলে আসেন যেখান দিয়ে যেখান দিয়ে জায়গা আছে ওখান একটু এগিয়ে এগিয়ে বসেন মহিলাদের এই দিকে বসলে আমাদের পিছনে পারবেন আর ওখানেও জায়গা হচ্ছে না আপনারা একটু সামনের দিকে নড়ে ছড়ে বসে ঠিক করে ফেলেন তাহলে আর বারবার বলা লাগবে না একটু এই দিকে চলে আসেন কিছু ভাই এই দিকে সামনের দিকে চলে আসেন যে বিষয়টি আমরা বলতেছিলাম বেদাত এই বেদাত মানুষকে আস্তে আস্তে জাহান্নে যাওয়ার রাস্তা গুলো সুগম করে দেয় এই জন্য আল্লাহ রসুল সাল্লা বলছেন বেদাহ নতুন কোন জিনিস সৃষ্টি হলে প্রথমে বেদাত হয় দলালা সমস্ত বেদাত হল গোমরাহী দলাল সে বেদাত যত রকমের হাসানা সাইয়া যত বেদাত আছে এই সমস্ত বেদাত হলো দলাল আর সমস্ত দলা আলাহ মানুষকে জাহান নামে নিয়ে যায় তাহলে বেদাত আস্তে আস্তে শিরকের পথকে সুগম করে দে এই আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কারিমে বলছেন সৌরা আন একশো তো নম্বর আয়াত আমার রাসুরের নির্দেশের খেলা বেদাত করা থেকে তোমাদেরকে সতর্ক থাকা উচিত কারণাত করতে করতে সময় তোমাদেরকে বেদাত এক সময় মানুষকে সিরকের দিকে নিয়ে যায় কারণ যখন সে সুন্দর দেখলেই সে মনে করে এটা ভালো জিনিস কারণ বেদাত তো সুন্দর হবেই অসুন্দর হইলে তো মানুষ আর এটা আমলে করবে না এটা গ্রহণে করবে না এই নকল জিনিস নম্বর জিনিস সুন্দর হইতেই হয়। এটা হইতে কারণ সুন্দর না হইলে তো মানুষ এটা কিনবে না এটা খাইবে না এটা বাজারে চলবে না এই জন্য বেদা বাহ্যিক ভাবে দেখতে খুব সুন্দর হয় এই সুন্দর যদি দেখলেই যদি গ্রহণ করতে হয় তাহলে রাস্তাঘাটে আর সুন্দর চলতে পারবে না তখন ওই সমাজে বিভিন্ন সমাজে। জন্য বেদাত করতে থাকলে বেদাতের রাস্তা সুগম হইলে আস্তে আস্তে রাস্তা সুগম হয়ে যায় বেদাপ কয়েক রকমের হয় আকৃদার বেদাত হয় আমলের বেদাত হয় মহামালাতের বেদাত হয় আখলা কেদাত বেদাত বিভিন্ন রকমের বেদাত বেদাত মহামালাতের বেদাত আখলাখের বেদাত যত রকমের বেদাত সেটা আকৈদার হোক আমলের হোক হোক সমস্ত বেদাত কে আল্লা রসুল সালাম কি বলছেন দলাল সমস্ত বেদাত এই হলো গুমরাহী